ইন আলহামদুলিল্লাহ আলারসুল্লাহিউ আলাহ আসহাবিহ্লাম ইন পবিত্র কোরআনের একশো চৌদ্দ নম্বর সুরা সুরা সংক্ষিপ্তির আজকে আমরা শুনব এই সুরাটি মোদিনায় অবতীর্ণ শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে কুল আউযু বিরাব্বিনাস বল আমি আশ্রয় চাই মানুষের রব মালিকিন নাস মানুষের অধিপতি ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় মিনাল জিন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 112 तेम शयी सुरान एक आया बानुन उभये शयतान আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে সুরাফ আলাকে জাগতিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে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 আগের সুরায় বাহ্যিক ও দৈহিক বিপদপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এবং সেটা মানুষের মধ্যে সীমিত নয় জন্তু জানোয়ারও দৈহিক বিপদপদ এবং মুসিবতে পতিত হয় কিন্তু এই সুরায় শতানি কমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে এটা মানুষের মধ্যে সীমিত এবং জিনজাতীয় প্রসঙ্গত সামিল আছে তাই এখানে রব শব্দের সম্বন্ধ ন্যাসের দিকে করা হয়েছে মালিকিন নাস মানুষের অধিপতি নাস মানুষের মাহ এই দুটি গুণ সংযুক্ত কারণ এই যে রব শব্দটি কোনো বিশেষ বস্তুর দিকে সম্বন্ধ হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহৃত হয় যেমন রব্বুতদার গৃহের মালিক প্রত্যেক মালিকই অধিপতি হয় না তাই নাস বলা হয়েছে অতপর প্রত্যেক অধিপতিই মাহবুধ হয় না তাই নাস বলা হয়েছে অর্থাৎ আল্লাহ মালিক অধিপতি মাহবুধ সবই এই তিনটি গুণ একত্র করার রহস্য এই যে এগুলোর মধ্যে প্রত্যেকটির গুণ হিফাজত ও সংরক্ষণ দাবি করে কেননা প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর প্রত্যেক রাজা তার প্রজার এবং প্রত্যেক উপাস্য তার উপাসকদের হেফাজত করে এই গুণ তিনটি একমাত্র আল্লাহ তালার মধ্যে একত্রিত আছে তিনি ছাড়া কেউ এই গুণ তিনটির সমষ্টি নন তাই আল্লাহ তালার আশ্রয় সর্বাধিক বড় আশ্রয় হে আল্লাহ আপনি এসব গুণের আধার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 এই সুরায় নাস শব্দটি পাঁচবার উল্লেখ করা হয়েছে প্রথম নাস বলে অল্পবয়স্ক বালক বোঝানো হয়েছে এই কারণেই এর আগে রব অর্থাৎ পালনকর্তা শব্দ আনা হয়েছে কেননা অল্পবয়স্ক বালক প্রতিপালনের অধিক মুখাপেক্ষী দ্বিতীয় নাচ দ্বারা শ্রেণী বোঝানো হয়েছে মালিক রাজা শাসক এসব শব্দের ইঙ্গিত বহন করে কেননা শাসন যুবকদের জন্য উপযুক্ত তৃতীয়বার বলে সংসার ইবাদতে মশগুল বুড়ো শ্রেণিকে বোঝানো হয়েছে ইবাদতের অর্থবহ ইলাহ শব্দ তাদের জন্য উপযুক্ত চতুর্থবার নাস বলে আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদেরকে বোঝানো হয়েছে ওয়াস ওাসা শব্দ এর ইঙ্গিত বহন করে কেননা শয়তান সৎকর্মপরায়ণদের শত্রু তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করাই তার কাজ এবং পঞ্চমবার দুষ্কৃতকারী লোক বোঝানো হয়েছে কেননা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 রসুল্ল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষের অন্তরে দুটি গৃহ আছে একটিতে ফেরেস্তা অপরটিতে শয়তান বাস করে ফেরেস্তা সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পিছনে সরে যায় এবং যখন জিকিরে থাকে না তখন শয়তান তার ঠোঁট মানুষের অন্তরে স্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে মিনাল জিন্নাতি নাস, অর্থাৎ দাতা চিনের মধ্য থেকেও হয়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 এই কারণেই রসুল্লাহ সাল্লা আলী ও নিজ নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন হাদিসে আছে আল্লাহমা ইনি আউজিকা মিনশি ওয়া মিনশর শি সিরকে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে শয়তানের অনিষ্ট থেকে এবং সির্ক থেকেও শয়তানি কোমন্ত্রণ থেকে আশ্রয় প্রার্থনার গুরুত্ব অপরিসীম এভেন কাসির বলেন এই সুরা শিক্ষা এই যে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 এতে সফল না হলে মানুষের ভালো কাজ ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া নাম যশ গর্ব ও অহংকার অন্তর সৃষ্টি করে দেয় বিদ্যান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সংখয় সৃষ্টি করার চেষ্টা করে অতএব শয়তানের অনিষ্ট থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন রসুলুল্লা সাল্লু আলি আসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউই নেই যার উপর তার সঙ্গী শয়তান চড়াও হয়নি সাহবা কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনার সাথেও কি এই সঙ্গী আছে তিনি উত্তর দিলেন হ্যাঁ কিন্তু আল্লাতালা শয়তানের মোকাবিলায় আমাকে সাহায্য করেন এর ফলশ্রুতিতে শয়তান আমাকে ভালো উপদেশ ছাড়া কিছুই বলে না হজরত আনাহাসেবের মালিক রদিয়াল আনহুর হাদিসে আছে একবার রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম মসজিদে এ ছিলেন এক রাত্রিতে উম্মুল মিনীন হজরত সফিয়া রদিয়াল্লাহ আনহা তার সাথে সাক্ষাতের জন্য মসজিদে যান ফেরার সময় রসুল্লাহ সাল্লু আলিয়াও তার সাথে রওনা হলেন গলিপথে চলার সময় দুইজন আনসারি সাহাবি সামনে পড়লে রসুল্লাহ সাল্লু আলি হস্লাম আওয়াজ দিলেন তোমরা আসো আমার সাথে আমার সহধর্মিনী সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল আনহা রয়েছেন সাহাবি দুজন সম্মানের সাথে কথা বললেন সুহান ইয়া রসুল্লাহ অর্থাৎ আপনি মনে করেছেন যে আমরা কোনো কুধারণা করবো রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বললেন নিশ্চয়ই কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা উপশিরায় প্রভাব বিস্তার করে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 আল্লাহ তালা মানুষ শত্রুকে প্রথমে সচ্চরিত্র উদার ব্যবহার প্রতিশোধ বর্জন এবং সবরের মাধ্যমে বশ করার শিক্ষা দিয়েছেন যদি সে এতে বিরত না হয় তবে তার সাথে জিহাদ ও যুদ্ধ করার আদেশ করেছেন কিন্তু শয়তান শত্রুর মোকাবেলা কেবল আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে করা শিক্ষা দিয়েছেন ইবেন কাসির রহেমাহুল্লাহ তার তফসিরের ভূমিকায় তিনটি আয়াত উল্লেখ করেছেন এসব আয়াতে মানুষের এই দুই প্রকার শত্রুর কথা উল্লেখ করার পর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 সতকাজের কাজের এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো এর অর্থ এই যে ক্ষমা ও মার্জনা সতকাজের আদেশ এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ শত্রুর মোকাবেলা করে এর পরের আয়তে বলা হয়েছে আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এতে শতান শত্রুর মোকাবেলা করার কৌশল শিক্ষা দেয়া হয়েছে যার সার কথা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা দ্বিতীয়ত মুমিনুনে প্রথমে মানুষ শত্রুর মোকাবেলা করার প্রতিকার বর্ণনা করেছেন মন্দির জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত সুরা মুমিনুন আয়া ছিয়ানব্বই অর্থাৎ মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতপর শয়তান শত্রুর মোকাবেলার জন্য বলেছেন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 তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু সুরা হামিমস ইস আয়াত চৌত্রিশ অর্থাৎ তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো তখন দেখবে যে তোমার শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে এই আয়াতের পরবর্তী অংশে শয়তান শত্রুর মোকাবেলা করার জন্য বলা হয়েছে যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর স্বর্ণাপন্ন হন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাহামিম সিজ দা আত্রিশ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 নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল সুরআ ছিয়াত্তর সুর আন্না হলে কোরআন পাঠ করার সময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করার আদেশ রয়েছে সেখানে কথাও বলে দেওয়া হয়েছে যে ইমানদার আল্লাহর উপর ভরসাকারী অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনা উপর শয়তানা জোর চলে না বলা হয়েছে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 ও তাকে অংশীদার মনে করে সুরা আন্নাহানব্বই থেকে একশো কোরআনের ও সমাপ্তির মিল আল্লা তালা সুরা ফাতে কোরআনে পাক শুরু করেছেন যা যার প্রশংসা ও করার পর তার সাহায্য ও সরল পথে চলার তৌফিক প্রার্থনা করা আল্লাহতালার সাহায্য ও সরল পথের মাধ্যমেই মানুষের যাবতীয় ইহলৌকিক ও পারলৌকিক সফলতা নিহিত রয়েছে কিন্তু এ দুটি বিষয় অর্জনে এবং অর্জনের পর তা ব্যবহারে প্রতি পদক্ষেপে অভিযাপ্ত শতানের চক্রান্ত ও কোমন্ত্রণার জাল পিছানো থাকে তাই এই জাল ছিন্ন করার কার্যকর পন্থা আল্লাহর আশ্রয় গ্রহণ দ্বারা কোরআনে পাক সমাপ্ত করা হয়েছে সংক্ষিপ্ত এখানেই শেষ ওয়াসালু আলাস মুহাম্মদ ওয়া আ আ আ আ আ আল্লাহ আলি আসহাবিহাসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিনামালাইকুম ওরা মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org or through our facebook page www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com raindropsmediaorg2015